সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিজের বান্দার উপর এই কিতাব নাজিন করিয়াছেন এবং ইহাতে কোনরূপ বক্রতার অবকাশ রাখেন নাই ইহা সত্য সুদৃঢ় ও সরল কথা বলার কিতাব যেন সেই লোক দিগকে আল্লাহর কঠিন আজাব সম্পর্কে ইহা সাবধান করিয়া দেয় এবং ইমান গ্রহণ করিয়া যাহারা নেক আমল করে सुसंबादे उत्तम कर्म फल रही बसबाज करोक दिखो के, के भय प्रदर्शन कराजे अल्लाह तला का रूपे ग्रहण कर এই বিষয়ে না তাহাদের কোনো জ্ঞান আছে না তাহাদের বাপ দাদা ছিল তাহাদের মুখ হইতে বাহির হওয়া এই কথাটি খুবই সাংঘাতিক আসলে তাহারা নিছক মিথ্যা কথাই বলেহবা তবে হে মোহাম্মদ যদি ইহারা এই বিষয়ের প্রতি ইমান না আনে তাহা হইলে তুমি হয়তো তাহাদের জন্য দুঃখের আঘাতে নিজের জীবনটাকে খোয়াইয়া ফেলিবে আসল কথা হইল জমিনে এই যাহা কিছু সাজ সরঞ্জাম রহিয়াছে এইগুলিকে আমরা জমিনের অলংকার বানাইয়া দিয়াছি যেন এই লোকদিগকে পরীক্ষা করিতে পারি যে তাহাদের মধ্যে উত্তম আমলকারী লোক কাহারা শেষ পর্যন্ত এই সব কিছুকে আমরা একটি প্রস্তরময় মরুভূমিতে পরিণত করিয়া দিবা কেন তুমি কি মনে কর যে গুহাবাসী ও রাকিমওয়ালা লোকেরা আমাদের বড় বিষয়কর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত ছিল যখন কয়েকজন যুবক গুহায় আশ্রয় গ্রহণ করিল এবং তাহারা বলিল হে আমাদের রব আমাদিগকে তোমার বিশেষ রহমত দ্বারা ধন্য কর এবং আমাদের সমস্ত ব্যাপারটি সুষ্ঠ ও সঠিক রূপে গড়িয়া দাও তখন আমরা তাহাদিগকে সেই গুহার মধ্যেই সান্ত্বনা দিয়া কয়েক বৎসরের জন্য গভীর নিদ্রায় বিভোর করিয়া দিলাম তারপর আমরা তাহাদিককে জাগ্রত করিয়া দিলাম যেন দেখিতে পারি যে তাহাদের মধ্যে কাহারা নিজেদের অবস্থানকালের সঠিক হিসাব করিতে পারে আমরা তাহাদের প্রকৃত কাহিনী তোমাকে শুনাইতেছি তাহারা ছিল কয়েকজন যুবক তাহারা নিজেদের রবের প্রতি ইমান আনিয়া ছিল सुपथे चलार अनेक उन्नति दान कर मजबूत करा जागिया उठिया घोषणा कर যিনি আসমান ও জমিনের রব আমরা তাহাকে ত্যাগ করিয়া অন্য কোন মাবুদকে মানিয়া লইব না আমরা যদি রূপ করি তাহা হইলে উহা হইবে এক অযৌক্তিক ও অনর্থক কথা এই আমাদের জাতির লোকেরা ইহারা তো বিশ্বের প্রকৃত রবকে পরিত্যাগ করিয়া অন্যকে ইলা লইয়াছে এই লোকেরা নিজেদের আকিদার সমর্থনে करे क्यों अन से बिमारे होते आल्ला कथा এখন যখন তোমরা ইহাদের ও ইহারা আল্লাহকে বাদ দিয়া অন্য যাহাদের ইবাদত করে তাহাদের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া লইয়াছ তখন চলো অমুক গোহায় গিয়া আশ্রয় গ্রহণ কর তোমাদের রব তোমাদের প্রতি নিজের রহমতের অবদান ব্যাপক ও প্রশস্ত করিয়া দিবেন এবং তোমাদের কাজের জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম জোগাড় করিয়া দিবেন তুমি যদি তাহাদিগ গুহার ভিতরে দেখিতে হইলে দেখিতে পাইতে যে সূর্য যখন উদয় হয় তখন উহা তাহাদের গুহা ছাড়িয়া ডান দিক হইতে আর যখন অস্ত যায় তখন তাহাদের হইতে আড়ালে থাকিয়া বাম দিকে অভ্যন্তরে এক বিশাল জায়গায় পড়িয়া আছে। বস্তুত ইহা আল্লাহ তালার নিদর্শনসমূহের অন্যতম আল্লাহ যাহাকে হেদায়ত দেন সেই হেদায়ত পাইতে পারে আর যাহাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাহার জন্য তুমি কোন পৃষ্ঠপোষক ও পথ প্রদর্শক পাইতে পারো না হুম ফির মিন হুম রা তাহাদিগকে দেখিয়া মনে করো যে তাহারা সজাগ রহিয়াছে অথচ তাহারা নিধৃত অবস্থায় ছিল আমরা তাহাদিগকে ডাইনে ও বামে পাশ বদলাইয়া দিতেছিলাম আর তাহাদের কুকুর গর্তের মুখের সামনে দুই পা ছড়াইয়া বসিয়া ছিল। তোমরা যদি উহার ভিতরে উঁকি মারিয়া দেখিতে তাহা হইলে পিছন দিকে সরিয়া পালাইয়া যাইতে তাহাদের প্রতি দৃষ্টি নিক্ষেপে তোমাদের মনে ভয়ানক ভীতির সঞ্চার হইত وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ হুম বি কুম্ভিজ্ঞল তল আয়ু শে নী কুম আহদ আর এইরূপ বিস্ময়কর কীর্তির দরুনি আমরা তাহাদিগোকে উঠাইয়া বসাইয়া দিলাম যেন তাহারা পরস্পরের নিকট জিজ্ঞাসাবাদ করে তাহাদের একজন জিজ্ঞাসা করিল বল এই অবস্থায় তোমরা কতদিন ছিলে, অপরজন বলিল সম্ভবত পূর্ণ একটি দিন কিংবা তাহা হয়তো কিছু কম সময় ছিলাম হয়তো তারপর তাহারা সকলে বলিল আল্লাহ ভালো জানেন যে এই অবস্থায় আমাদের কতকাল অতিবাহিত হইয়া গিয়াছে এখন চলো আমাদের কাহাকেও রূপার এই মুদ্রাটি দিয়ে শহরে সে দেখুক সবচেয়ে ভালো খাবার কোথায় পাওয়া যায় সেখান হইতে সে কিছু খাবার লইয়া আসুক তাহাকে একটু সতর্কতার সহিত কাজ করিতে হইবে যেন আমাদের এখানে বসবাসের কথা কেহই টের না পায় আমাদের সংবাদ যদি তাহাদের নিকট একবার প্রকাশ হইয়া পড়ে তাহা হইলে তাহারা আমাদের প্রতি পাথর নিক্ষেপ করিয়া মারিয়া ফেলিবে অথবা জোরপুর নিজেদের মিল্লাতে ফিরাইয়া নিবে। আর যদি তাহাই হয় তাহা আমরা কখনোই কল্যাণ লাভ করিতে পারিব না وَكَذَلِكَ أَعْذَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا إِذْ يَتَنَازَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ فَقَالُوا بِنُوا عَلَيْهِمْ بُنْيَانًا رَبُّهُمْ أَعْلَمُ بِهِمْ قَالَ الَّذِينَ غَلَبُوا عَلَىٰ أَمْرِهِمْ لَنَتَّخِذَن عليهم مسجدا এইভাবে আমরা শহরবাসীকে তাহাদের সম্পর্কে ওয়াকি ফাল করিয়া দিলাম যেন লোকেরা জানিতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য আর ক্যামতের নির্দিষ্ট সময় নিঃসন্দেহে আসিয়া পৌঁছিবে তখন তাহারা পরস্পরে এই কথা লইয়া বিতর্ক করিতেছিল যে এই লোকদের সহিত কি করা যাইবে কিছু লোক বলিল ইহাদের উপরে একটি প্রাচীর দাঁড় করিয়া দাও ইহাদের রবি ইহাদের ব্যাপারটিকে ভালো জানেন কিন্তু যাহারা তাহাদের বিষয়াদের উপর কর্তৃত্বশীল ছিল তাহারা বলিল আমরা তো ইহাদের উপর একটি উপাসনা কেন্দ্র নির্মাণ করিব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 কিছু লোক বলিবে তাহারা ছিল তিনজন আর চতুর্থ ছিল তাহাদের আবার অপর কিছু লোক বলিবে তাহারা ছিল পাঁচজন আর ষষ্ঠ ছিল তাহাদের কুকুর ইহারা সকলেই আন্দাজ অনুমানে কথা বলে অপর কিছু লোক বলে যে ইহারা ছিল সাতজন আর অষ্টম ছিল তাহাদের কুকুরটি क्ष अतएव कथबार्ता लोकर सहित विर्क कर सम्पर्क कहारो निकट किचु जिज्ञासाओ कर पर्के कई कथा बोलना करा चाहे जो, जो भूलशत मुख हईतेरूप कथा बाहर हा पड़े तब संगे संगे तुम्हार रब के सरण करो और बोलो আশা করা যায় আমার রব এই ব্যাপারে সত্যের নিকটবর্তী কথার দিকে আমাকে করিবেন। আর তাহারা নিজেদের বুহার মধ্যে তিনশত বৎসর অবস্থান করিল অবশ্য কিছু লোক আরো নয়টি বৎসর অতিরিক্ত গণনা করিয়াছে তুমি বলো তাহাদের অবস্থানের সঠিক মিয়াদ আল্লাহ তালা অধিক ভালো জানেন আসমান ও জমিনের যাবতীয় গোপন অবস্থা তাহারই জানা আছে তিনি কত সুন্দর ভাবে দেখেন कत सुंदर और निर्भुल गोटा सृष्टिर तत्व ना हे नबी तुम रबेर किताब हईते যাহা কিছু তোমার প্রতি ওই হিসাবে নাজিল করা হইয়াছে তাহা শুনাইয়া দাও তাহার বলা কথায় রদবদল করার অধিকার কাহারও নাই তাঁহার কবল হইতে বাঁচিয়া পালাইবার জন্য কোনো আশ্রয় তুমি পাইবে না وصبر نفسك مع الذين يدعون ربهم بالغدات والعشي يريدون وجهة ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فروطا اعتمار انترك شئلوك در شانستبر যাহারা নিজেদের রবের সন্তুষ্টি লাভের সন্ধানী সকাল ও সন্ধ্যায় তাহাকে ডাকে আর তাহাদের দিক হইতে কখনোই অন্যদিকে দৃষ্টি ফিরাইয় না তুমি কি দুনিয়ার চার্চিক্য ও জাঁকজমক পছন্দ করো এমন কোনো ব্যক্তির আনুগত্য করিও না যাহার হৃদয়কে আমরা আমার স্মরণশূন্য করিয়া দিয়াছি এবং যে লোক নিজের নফসের কামনা বাসনার অনুসরণ করিয়া চলিয়াছে আর যাহার কর্মনীতি সীমালঙ্ঘনমূলক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 স্পষ্টত লইবে আর যাহার ইচ্ছা অমান্য বা অস্বীকার করিবে আমরা জালিনদের জন্য আগুনের ব্যবস্থা করিয়া রাখিয়াছি যাহার লেলিহান শিখা তাহাদিগকে পরিবেষ্টিত করিয়া লইয়াছে সেখানে তাহারা যদি পানি চায় তাহা হইলে এমন পানি তাহাদিবকে পরিবেশন করা হইবে যাহা তেলপাত্রের তলানির মতো হইবে এবং তাহাদের মুখমন্ডল ভাজা করিয়া দিবে ইহা কতই না নিকৃষ্ট পানীয় আর কতই না খারাপ আশ্রয়স্থলি তবে যাহারা ইমান আনিবে ও নেক আমল করিবে নিশ্চিত জানিও আমরা সেই সব নেক আমনকারী লোকদের কর্মফল বিনষ্ট করি না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 তাহাদের জন্য চির সবুজ ও চিরশ্যামল জান্নাত আছে। যাহার নিম্নদেশ হইতে সহিতে ঝর্ণাধারা সদা প্রবাহমান থাকিবে সেখানে তাহাদিগকে স্বর্ণের কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হইবে তাহারা মিহি ও গাঢ় রেশমের সবুজ পোশাক পরিধান করিবে এবং এরূপাবস্থায় উচ্চ মস্ণদের উপর তাহারা ঠেস লাগাইয়া বসিবে কত চমৎকার প্রতিদান ও কত উঁচু দরের আবাসস্থল হে মুহাম্মদ এই লোকদের সম্মুখে একটা দৃষ্টান্ত পেশ কর দুই ব্যক্তি ছিল তন্মধ্যে একজনকে আমরা আঙ্গুরের দুইটি বাগান দিয়েছিলাম। এবং ও আর চতুর্পাশে খেজুর গাছের ঝাড় লাগাইয়াছিলাম আর উহার মাঝখানে কৃষি ক্ষেত্রে দুইটি বাগানী খুব ফুলে ফলে সুশোভিত হইল এবং ফল উৎপাদনে কোনরূপ কমতি রাখিল না এই দুই বাগানের মধ্যে আমরা ঝর্ণা প্রবাহিত করিলাম এবং উহাতে তাহার যথেষ্ট মুনাফা হইল এই সব কিছু পাইয়া সে একদিন তাহার প্রতিবেশীর সহিত কথাবার্তা প্রসঙ্গে বলিল আমি তোমার অপেক্ষা বেশি ধনশালীল আর তোমার অপেক্ষা বেশি জনশক্তি আমার রহিয়াছে অতপর সে নিজের বাগানে প্রবেশ করিল আর নিজের পক্ষে নিজেই জালিম হইয়া মনে মনে বলিতে লাগিল আমি মনে না যে এই সম্পদ কোনদিন ধ্বংস হইয়া যাইবে ইলা আর আমি ইহাও মনে করি না যে কিয়ামতের নির্দিষ্ট মুহূর্ত কখনো আসিবে তৎসত্ত্বেও যদি কখনো আমাকে আমার মাবুদের সম্মুখে উপস্থিত করা হয়। হয়ই হইলে সেখানেও আমি ইহা অপেক্ষাও অধিক সম্মানের স্থান লাভ করিব তাহার প্রতিবেশী কথা বলিল। তুমি কি কুফরি করো সেই মহান সত্তার সহিত যিনি তোমাকে মাটি হইতে এবং তারপর হইতে পয়দা করিয়াছেন আর তোমাকে এক পূর্ণাঙ্গ দেহ বিশিষ্ট মানুষ করিয়া দাঁড় করাইয়া দিয়েছেন। কিন্তু আমার প্রসঙ্গে বলিতে চাই আমার রক্ত সেই আল্লাহ আর আমি তাহার সহিত করি না ও কুথে চর আকলা तुम धनबल और लोकबले तुम अपेक्षा दुरबल देखते पाओ তাহা হইলে অসম্ভব নয় যে আমার রব আমাকে তোমার বাগান অপেক্ষাও উত্তম জিনিস দান করিবেন আর তোমার বাগানের উপর আসমান হইতে কোনো বিপদ পাঠাইয়া দিবেন যাহার ফলে উহা বৃক্ষতা হীন শূন্য ময়দানে পরিণত হইয়া যাইবেলা किंबा उहर पानी प्रवाहटर तुम उचुते शेष पर्तार समस्त फल फसल ही बनष्ट हईल এবং সে নিজের আঙ্গুর বাগানকে শুষ্ক ডালির উপর উল্টানো দেখিয়া নিজের নিয়োগকৃত পুঁজির জন্য হাত কচলাইতে লাগিল আর বলিতে লাগিল হাই আমি যদি আমার রবের সহিত তাহাকেও শরিক না করিতাম আল্লাহকে ত্যাগ করার পর তাহাকে সাহায্য করার মতো কোনো বাহিনীও থাকিল না আর সে নিজে এই বিপদের মোকাবেলা করিতে পারিল না তখন সে জানিতে পারিল যে কর্মসম্পাদনের যাবতীয় ক্ষমতা ও ইতিয়ার কেবল এক আল্লাহর জন্যই নির্দিষ্ট রহিয়াছে পুরস্কার তাহাই যাহা তিনি দান করেন আর পরিণাম তাহাই কল্যাণময় যাহা তিনি দেখাইবেন আর হে নবী এই লোক দুনিয়ার জীবনের নিগুড় তত্ত্ব द्वारा बुझाओं जी आजमान पानी बर्षण करमी हईते गाछगाछड़ार चारा खूब घन हाथा जागइल आबाद श्यामल गाचपाल भूसते परिणत हईया गया जहाँ के बतास उड़ाइयादिक लइया जाए आल्ला तो सब जिनपर शक्ति मान এই আর সন্তান দুনিয়ার জীবনের এক সাময়িক চাক্তিক্য মাত্র আসলে তো টিকিয়ে থাকা নেক আমল গুলি তোমার রবের নিকট পরিণামের দৃষ্টিতে অতি উত্তম আর এইগুলি সম্পর্কেই ভালো আশা আকাঙ্ক্ষা পোষণ করা যাইতে পারে মূলত চিন্তা ভাবনা তো সেই দিনের জন্য হওয়া আবশ্যক যেদিন আমরা পাহাড় পর্বতগুলিকে চালিত করিব তখন তোমরা জমিনকে সম্পূর্ণ অনাবৃত দেখিতে পাইবে আর আমরা সমস্ত মানুষকে এমন ভাবে ঘিরিয়া একত্রিত করিব যে কেহই বাকি থাকিবে না وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم اولا مره بل زعمتم الا نجعل لكم موعدا एवं <تصفيق> সকলকে তোমার রবের সম্মুখে শারিবদ্ধভাবে উপস্থিত করা হইবে নাও দেখিয়া লও তোমরা সব আমার নিকট আসিয়া পড়িয়াছ ঠিক তেমনি ভাবে যেরকম আমরা তোমাদিগকে প্রথমবার পয়দা করিয়াছিলাম তোমরা তো মনে করিয়াছিলে যে আমরা তোমাদের জন্য কোনো ওয়াদার সময় নির্দিষ্ট করিয়া দেই নাই وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا أَرْشَدِينِ عَمَلَنَا مَأْسْمُخَة رَكِيَة তখন তোমরা দেখিবে যে অপরাধী লোকেরা নিজেদের কিতাবে লিখিত সব বিষয় সম্পর্কে খুবই ভয় পাইতেছে আর বলিতেছে হাই রে দুর্ভাগ্য ইহা কেমন কিতাব যে আমাদের ছোট বড় কোনো কাজই এমন নাই যাহা ইহাতে লিপিবদ্ধ করা হয় নাই আসলে তাহারা যে যাহা কিছু করিয়াছিল তাহা সবই নিজের সম্মুখে উপস্থিত পাইবে আর তোমার রব কাহার প্রতি এক বিন্দু জুলুম করিবেন না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 আমরা যখন ফেরিস্তাগণকে বলিলাম যে আদমকে সিজদা করো। তখন তাহারা তো সিজদা করিল কিন্তু ইবলিস তাহা করিল না সে ছিল জিন্দের একজন এই জন্য সে নিজের মাবুদের আদেশ মানিয়া লওয়ার বন্ধন হইতে বাহির হইয়া গেল এখন কি তোমরা আমাকে ছাড়িয়া তাহাকে এবং তাহার বংশধরকে নিজেদের পৃষ্ঠপোষক বানাইয়া লইতেছ অথচ তাহারা তোমার দুঃশ্ম বড়ই খারাপ বিনিময় যাহা জালিন লোকেরা গ্রহণ করিতেছে مَا أَشْهَدْتُهُمْ خَلْقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَا خَلْقَ أَنفُسِهِمْ وَمَا كُنْتُمُ اتَّخِذَ الْمُضِلِّينَ عَضُودًا امی آسمان او زمین پاعدا کرار شموش تحا دیگو کہ ڈاکیا پا ٹھائی نائی ار ناشوان تحا دیر سرسٹر کا جے تحا دیگو کہ شرک کریا چلا ار گمرا کری دیگو کہ نیجر তাহা হইলে এই লোকেরা সেই দিন কি করিবে যেদিন তাহাদের রব তাহাদিগকে বলিবেন যে এখন ডাকো সেই সব সত্তাকে যাহাদিগকে তোমরা আমার শরীর মনে করিয়া বসিয়াছিলে ইহারা তাহাদিগকে ডাকিবে কিন্তু তাহারা ইহাদের সাহায্যে আগাইয়া আসিবে না আর আমরা তাহাদের সকলের ধ্বংসের জন্য একটি গহবর বানাইয়া দিব সব অপরাধীরা সেদিন আগুন দেখিতে পাইবে আর বুঝিতে পারিবে যে এখন উহার মধ্যে তাহাদের পড়িতে হইবে এবং উহা হইতে বাঁচিবার কোন উপায়ই তাহারা পাইবে না আমরা এই কুরআ নানা এই লোক নানাভাবে কে বুঝাইয়াছি কিন্তু মানুষ বড়ই ঝগড়াটে হইয়া পড়িয়াছে وما منعنا ان سا يؤمنوا اذ جاءهم الهدى ويستغفروا ربهم ويستغفروا ربهم الا ان تاتيهم سنه الاولين او ياتيهم العذاب قبلا تعدد <تصفيق> سموخه যখন হেদায়েত আসিল তখন তাহা মানিয়া লইতে এবং নিজদের রবের নিকট ক্ষমা চাইতে কোন জিনিস ইহা ছাড়া আর তো কিছুই নয় যে তাহারা অপেক্ষায় ছিল যে তাহাদের সহিত তাহাই করা হইবে যাহা অতীত জাতিসমূহের সহিত করা হইয়াছে অথবা এই যে তাহারা আজাবকে পুরোপুরিভাবে সম্মুখে উপস্থিত হইতে দেখিয়া লইবে وَمَا نُرْسِلُ الْمُرْسَلِينَ إِلَّا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَيُجَادِلُ الَّذِينَ كَفَرُوا بِهِ الْبَاطِلِ لِيُدِحِضُوا بِهِ الْحَقِّ وَاتَّخَذُوا آيَاتِ وَمَا أُنذِرُوا حُزُواً نبی رسول قانكي آمرا شسانباد دان او ستونتی کارونر دائتّو پالون چھڑا آر کنودتش شخص پتھائی نائی کینطو کافیلت তাহারা বাতিলের হাতিয়ার দ্বারা সত্যকে হেয় করিয়া দেখাইবার জন্য চেষ্টা করিতেছে তাহারা আমার আয়াতসমূহকে এবং তাহাদের জন্য করা সব তাম্বি ও সতর্কীকরণকে ঠাট্টার বিষয় বানাইয়া লইয়াছে ওমন অবলমিনা কুবিহি আকু চহম ইন হুদা ফল চস্তুতো সেই ব্যক্তি অপেক্ষা বড় জালিমার কে হইতে পারে যাহাকে তাহার রবের আয়াত শুনাইয়া নসিহত করা হয় আর সে উহা হইতে বিপরীত দিকে মুখ ফিরাইয়া থাকে এবং সেই খারাপ পরিণতির কথা ভুলিয়া যায় যাহার ব্যবস্থাপনা সে নিজের জন্য নিজের হাতেই সম্পূর্ণ করিয়া তাহাদের অন্তরের উপর আমরা আবরণ বসাইয়া দিয়াছি যাহা তাহাদিগকে কুরানের কথা বুঝিতে দেয় না আর তাহাদের কর্নে আমরা বধিরতার সৃষ্টি করিয়া দিয়াছি তোমরা তাহাদিগকে হেদায়েতের দিকে যতই ডাকো না কেন এই অবস্থায় তাহারা কোনোদিনই হেদায়ত পাইবে না তোমার রব বড়ই ক্ষমাশীল বড়ই দয়াবান তিনি যদি তাহাদের কৃতকর্মের দরুন তাহাদিগকে পাকড়াও করিতে চাহিতেন खूब आजब पाठार एक निर्दिष्ट रही है पलायन पाइबे ध्वसप्राप्त जनबसिगुली तुम्हारे सामने रही উহারা যখন জুলুম করতেছিল। তখন আমরা উহাদিগকে ধ্বংস করিয়া দিলাম আর তাহাদের প্রত্যেকের ধ্বংসের জন্য আমরা একটা সময় নির্দিষ্ট করিয়া রাখিয়াছিলাম যখন মুসা তাহার খাদেমকে বলিয়াছিল যে আমি আমার সফর শেষ করিব না যতক্ষণ না দুই তরিয়ার সঙ্গমস্থলে পৌঁছিব অন্যথায় আমি এক দীর্ঘকাল পর্যন্ত চলিতেই থাকিব। অতঃপর যখন তাহারা দুইটি দরিয়ার সঙ্গমস্থলে পৌঁছিল তখন তাহারা তাহাদের মাছের ব্যাপারে বেখে হইয়া গেল আর উহা ছুটিয়া গিয়া সুরঙ্গের মতো পথ ধরিয়া দরিয়ার মাঝে চলিয়া গেল আরো সম্মুখে গিয়া মুসা তাহার খাদে বলিল আমাদের নাস্তা পেশ কর আজিকার সফরে আমরা ভয়ানক ভাবে ক্লান্ত শান্ত হইয়া পড়িয়াছি খাদিল আমরা যখন সেই প্রস্তর ভূমিতে আশ্রয় ছিলাম তখন কি ঘটনা ঘটিয়াছিল তাহা কি আপনি লক্ষ্য করেন নাই মাছের প্রতি আমার কোন লক্ষ্য ছিল না আর শয়তান আমাকে এমন ভাবে বেখেয়াল বানাইয়া ছিল যে আমি উহার উল্লেখ করিতে ভুলিয়া গিয়াছিলাম মাছ তো আশ্চর্য রকম ভাবে বাহির হইয়া নদীতে চলিয়া গিয়াছে মূষা বলিল আমরা তো ইহাই চাহিয়াছিলাম অতঃপর তাহারা দুইজনই নিজেদের পায়ের চিহ্ন দেখিয়া পুনরায় ফিরিয়া আসিল আর সেখানে তাহারা আমার বান্দাদের মধ্য হইতে একজন বান্দাকে পাইল যাহাকে আমরা আপন রহমত দিয়ে ধন্য করিয়াছিলাম এবং নিজেদের তরফ হইতে এক বিশেষ ইলম দান করিয়াছিলাম বলিল আমি কি আপনার সঙ্গে থাকিতে পারি জানো আপনি আমাকেও সেই জ্ঞান শিক্ষা দেন যাহা আপনাকে শিখানো হইয়াছে সে জবাব দিল আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারিবেন না আলা আর যে বিষয়ে আপনার কিছুই জানা নাই সেই বিষয়ে আপনি ধৈর্যই বা ধারণ করিতে পারেন কিভাবে মুসা বলিল আল্লাহ চাহিলে আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন আর কোন ব্যাপারেই আমি আপনার হুকুমের বর খিলাভ করিব না সে বল আচ্ছা ঠিক আছে আপনি যদি আমার সঙ্গে চলিতে থাকেন তাহা হইলে আপনি আমার নিকট কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করিবেন না যতক্ষণ না আমি নিজে সেই বিষয়ে আপনার নিকট বলি এবার তাহারা দুইজন রওনা হইল পথিমধ্যে তাহারা যখন একটি নৌকায় আরোহণ করিল তখন সেই লোকটি নৌকায় ছিদ্র করিয়া দিল মুসা বলিল আপনি কি নৌকার সকল আরোহীকেই ডুবাইয়া মারার জন্যই ইহাতে ছিদ্র করিয়া দিলেন আপনার এই কাজটি তো বড়ই মারাত্মক সে বলিল আমি কি তোমাকে বলি নাই যে তুমি আমার সহিত ধৈর্য ধারণ করিয়া থাকিতে পারিবে না মূষা বলিল ভুল হইলে আপনি আমাকে পাকড়াও করিবেন না আমার ব্যাপারে আপনি অতটা করা কড়াকড়িও করিবেন না অতপর সেই দুজন আবার চলিতে লাগিল পুঁথি মধ্যে তাহারা একটি বালককে কে দেখিতে পাইল এবং সেই ব্যক্তি তাহাকে হত্যা করিল মূষা বলিল আপনি একটি নিষ্পাপ বালককে হত্যা করিলেন অথচ সে তো হত্যা করে নাই আপনি তো একটা বড় অন্যায় করিয়া সে বলিল আমি কি তোমাকে নাই যে তুমি আমার সহিত ধৈর্য ধারণ করিয়া চলিতে পারিবে না মূষা বলিল ইহার পর আমি যদি আর কিছু আপনার নিকট জিজ্ঞাসা করি তাহা হইলে আপনি আমাকে সঙ্গে রাখিবেন না এখন তো আমার দিক হইতে আপনি অজুর আজরা। অতপর তাহারা সম্মুখের দিকে চলিল চলিতে চলিতে একটি জনবসতিতে গিয়া পৌঁছিল আর সেখানকার লোকদের নিকট খাবার চাহিল কিন্তু তাহারা এই দুইজনের মেহমানদারি করিতে অস্বীকার করিল সেখানে তাহারা একটি দেওয়াল দেখিতে পাইল যাহা পড়িয়া যাওয়ার উপক্রম হইয়াছিল সেই ব্যক্তি উহাকে দাঁড় করিয়া দিল মুসা বলিল আপনি ইচ্ছা করিলে এই কাজের মজুরি গ্রহণ করিতে পারিতেন সে এইখানেই তোমার ও আমার সহযাত্রা শেষ হইয়া গেল এখন আমি তোমাকে সেই সব বিষয়ের তাৎপর্য বলিব যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করিতে পারো নাই أما السفينة فكانت لماساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملک يأخذ كل سفينة غصبا <سؤال> شيء نوکاتر باپار اي ছিল جي وہاں ছিল قائم جن گوریب لوکر تاها را دوريا আমি مزدوری کري تو آمي وہاں کے কেননা সম্মুখে রহিয়াছে এমন এক বাদশার অঞ্চল যে প্রতিটি নৌকাকে জোরপূর্বক কারিয়া লইয়া যায় অতপর সেই ছেলেটির কথা উহার পিতামাতা ছিল মুমিন আমরা আশঙ্কাবোধ করিলাম যে এই ছেলেটি তাহার নাফরমানি ও বিদ্রোহমূলক চরিত্র দ্বারা তাহাদিগকে কষ্ট দিবে এই কারণে আমরা চাহিলাম যে তাহাদের রব উহার পরিবর্তে তাহাদিগকে এমন সন্তান দেন যে চরিত্রেও উহার তুলনায় উত্তম হইবে আর যাহার নিকট হইতে সদয় আচরণও অধিক আশা করা যাইবে আর এই দেওয়ালটার ব্যাপার এই যে উহা দুইজন ইয়াতি ছেলের মালিকানা তাহারা এই শহরেই বাস করে وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستع এই দেওয়ালের নিচে ছেলে দুইটির জন্য সম্পদ এবং তাহাদের পিতা ছিল একজন ব্যক্তি। এই কারণে তোমার রব চাহিলেন যে এই দুইটি ছেলে বালেগ হইয়া তাহাদের গচ্ছিত সম্পদ তাহারা বাহির করিয়া লইবে ইহা তোমার রবের রহমতের কারণে করা হইয়াছে আমি নিজের ইচ্ছা ও ইতিহারে ইহার কোনোটি করি নাই ইহাই হইতেছে সেই সব বিষয়ের তাৎপর্য যে জন্য তুমি ধৈর্য ধারণ করিতে মুহাম্মদ এই লোকেরা তোমার নিকট জুলকার সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে তাহাদিগকে বল আমি তাহার কিছু অবস্থা তোমাদিগকে শুনাইতেছি আমরা তাহাকে পৃথিবীতে কর্তৃত্ব ও আধিপত্য দিয়াছিলাম এবং তাহাকে সব রকমের উপায় উপাদান দান করিয়াছিলাম সে আয়োজন করিল এমন কি যখন সে সূর্যাস্তের সীমা পর্যন্ত পৌঁছিয়া গেল তখন সে সূর্যকে এক কালো জলাশয়ে ডুবিয়া যাইতে দেখিল आर से एक जी सबकारिग केवहार से बलिलहर मध्य होते जुलूम करीबे शिदानीब अतपर ता रबी पक्षांतरे मध्य हईते जे व्यक्ति इमान आनीब औरल कर पुरस्कार रही আর আমরা তাহাকে খুব সহজ বিধান পরে সে সূর্যদায়ের স্থানে গিয়ে পৌঁছিল সেখানে সে দেখিল যে সূর্য এমন এক জাতির লোকদের উপর উদয় হইতেছে যাহাদের জন্য সূর্যের তাপ হইতে বাঁচিবার কোন ব্যবস্থা করিয়া দেই নাই ইহা ছিল তাহাদের বাস্তব অবস্থা আর জুলকানের নিকট যাহা কিছু ছিল তাহাও আমরা জানিতাম অতঃপর সে প্রস্তুতি গ্রহণ করিল কৌমল্ল এমনকি সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছিল তখন সে সেখানে একটি জাতির সাক্ষাৎ পাইল যারা কথাবার্তা খুব কমই বুঝিতে পারিত সেই লোকেরা বলিল নাইন। নাইনুজ ও মাজুজ এতদাঞ্চলে চরম অশান্তির সৃষ্টি করিয়া ফিরিতেছে তুমি আমাদের ও তাহাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করিয়া দিবে এবং আমরা কি এই কাজের জন্য তোমাকে কোনো কর দিবান সে বলিল আমার রব আমাকে যাহা কিছু দিয়া রাখিয়াছেন তাহাই প্রচুর তোমরা শুধু খাটুনি করিয়া আমার সাহায্য কর আমি তোমাদের ও তাহাদের মধ্যে প্রাচীর নির্মাণ করিয়া দিতেছি তোর আমাকে লোহার পাত আনিয়া দাও অবশেষে যখন সে উভয় পাহাড়ের মধ্যবর্তী স্থান পূর্ণরূপে ভরাট করিয়া দিল তখন সেই লোকদিগকে দিগোকে বলিল এখন আগুনের কুণ্ডলী প্রজ্জ্বলিত কর এমনকি যখন সম্পূর্ণরূপে আগুনের মত লাল হইয়া উঠিল তখন সে বলিল আনো আমি এখন ইহার উপর গলিত তামা ঢালিয়া দিব। ইয়াজুজ ও মাজুজ উহা উপর হইতে ডিঙাইয়া আসিতে পারিত না আর উহাতে সুরঙ্গ কাটাও তাহাদের জন্য অত্যন্ত দুষ্কর ছিল জুলকান বলিল ইহা আমার রবের অনুগ্রহ কিন্তু যখন আমার রবের ওয়াদার নির্দিষ্ট সময় আসবে তখন তিনি উহাকে ধুলিস করিয়া দিবেন আর আমার রবের ওয়াদা প্রতিশ্রুতি নিঃসন্দেহে সত্য আর সেই দিন আমরা লোক কে ছাড়িয়ে দিব পরস্পরের সহিত সংঘর্ষে লিপ্ত হইবে আর সিংহ ফুক দেওয়া হইবে এবং আমরা সব মানুষকে একত্রিত করিব সেই দিন আমরা জাহান সেই কাফির সম্মুখে আনিয়ে উপস্থিত করিব যাহারা আমার নসিহতের ব্যাপারে অন্ধইয়া ছিল। ग्रहण करिया कथा मन कर बान्डा दिगो के निजे कर्म सम्पादन करी बन लाइसम कर हे मुहम्मद ताहदिगो के बोलो আমরা কি দিয়া সবচেয়ে ব্যর্থ ও তাহারা হইতেছে সেই সকল লোক দুনিয়ার জীবনে যাহাদের যাবতীয় চেষ্টা ও সাধনা সঠিক পথ হইতে বিভ্রান্ত হইয়া রহিয়াছে আর যাহারা মনে করিত যে তাহারা সব ঠিকমতো কাজ করিতেছে ইহারা সেই লোক যাহারা নিজেদের রবের আয় সমূহকে মানিয়া লইতে অস্বীকার করিয়াছে এবং তাহার নিকটে উপস্থিত হওয়ার বিষয়টিও বিশ্বাস করে নাই এই কারণে তাহাদের যাবতীয় আমল নিষ্ফল হইয়া গিয়াছে তাহাদের পরিণাম হইতেছে জাহান্ন নাম সেই কুপুরীর পরিবর্তে যাহা তাহারা করিয়াছে আর সেই ঠাট্টা বিদ্রুপের বদলে যাহা তাহারা আমার আয়াতের প্রতি अवश्योकमान आनियाल कर मेहमानदारी कर दर सुसज्जित बागान रही दिन সেখানে তাহারা সব সময় বসবাস করিবে আর কখনোই সে স্থান হইতে হইয়া কোথাও যাইতে তাহাদের মন চাহিবে না হে মুহাম্মদ বলো थे हईबे রি ফলিয়াম রবি হে মুহম্মদ বলো আমি তো একজন মানুষ মাত্র তোমাদেরই মতো আমার নিকট ওহি পাঠানো হয় এই মর্মেজে তোমাদের ইলা শুধুমাত্র এক ও একক অতএব যে লোক নিজের রবের সহিত সাক্ষাতের প্রত্যাশী হইবে সে যেন নেক আমল করে এবং বন্দেগি ও দাসত্বের ব্যাপারে নিজের রবের সহিত অপর কাহাকেও শরীফ বানাইয়া না লয়